এসো এসো এসো এসো এসো বন্ধু সত্যের পথে করি সংগ্রাম বাতিলের প্রতিরোধে স্লোগান তুলি উডিন করি আল্লাহর নাম উড্ডিন করি আল্লাহর নাম এসো এসো এসো এসো এসো বন্ধু সত্যের পথে করি সংগ্রাম বাতিলের প্রতিরোধে শ্লোগান তুলি উডিন করি আল্লার নাম করি আল্লাহর লাঞ্চিত মানবতা বঞ্চিত জনপদ চারিদিকে শুধু আজ হাহাকার মুক্তির মিছিল তোমার প্রয়োজন ফিরিয়ে দিতে তাদের অধিকার মানবতা বঞ্চিত জনপদ চারিদিকে শুধু আজ হাহাকার মুক্তির মিছিল তোমার প্রয়োজন ফিরিয়ে দিতে তাদের অধিকার তাই ভুলে গিয়ে আজ সব দেশ বিদ্বেষ তাই ভুলে গিয়ে আজ সব দেশ বিদ্বেষ সন্ধির হাত মোড়া বাড়াল এসো এসো এসো এসো বন্ধু সত্যের পথে করি সংগ্রাম বাতিলের প্রতিরোধে স্লোগান তুলি উদ্দিন করি আল্লাহর নাম উদ্দিন করি আল্লাহর নাম ভুগছে জাতি আ্বিধা দ্বন্দ্বে ছিঁড়ে গেছে অকের বন্ধন। এহেন ক্রান্তিকালে তোমার অবদান হৃদয়ে জাগাবে স্পন্দন ভুগছে জাতি ছিড়ে গেছে অকের বন্ধন এহেন ক্রান্তিকালে তোমার অবদান হৃদয়ে জাগাবে স্পন্দন তাই আশা প্রত্যাশায় ভুগবেধেয়া আশা প্রত্যাশাই তোমার পাশে এসে দাঁড়ালাম, দাঁড়ালামসো বন্ধু সত্যের পথে করি সংগ্রাম বাতিলের প্রতিরোধে স্লোগান তুলি উড্ডিন করি আল্লাহর নাম উদ্দিন কদি আল্লারে নাাম এসো এসো এসো এসো বন্ধু সত্্যের পথে করিসাংগ্রাম বাতিলের রে প্রতির তুলি উদ্দিন কদি আল্লারে নাম। উডিন করি আল্লাহর নাম এসো এসো এসো এসো এসো বন্ধু সত্যের পথে করি সংগ্রাম বাতিলের প্রতিরোধে শ্লোগান তুলি উড্ডিন করি আল্লাহর নাম উদ্দিন করি আল্লাহর নাম